আসসালামুক রহমাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল সদুলমুরসলীন ও নবীন মহমদ ওলিয় ওসাহ আজমাইন ওসানিউমদিন আবাদ ফারজ্লাহিমিনশরাজিম বিসমি রহমান রহিম আলিফুলকা মবিন রবামা কফরমিন সামানত ভাত্রি মন্ডলী আজকে আপনাদের সামনে তাফসির করব সুরাই হিজর থেকে এই সুরা হিজর যে সুরা নবী কার সাল্লাহ আলি সাল্লামের ওপর মক্কী জীবনে নাজিল হয়েছে এবং এই সুরাই ৯৯টি আয়াত রয়েছে এই সুরার নাম হেজর এই জন্য রাখা হয়েছে যে এই সুরাই হেজর একটি গ্রাম যেই গ্রামে বাজে যে এলাকায় সামুদ সম্প্রদায় বসবাস করত যেখানে আল্লাহফা আকরব্বুল আলমী তাঁর নবী সোয়ালে আলিহিসাল্লামকে হৃদায়ত দানকারী করে প্রেরিত করেছিলেন আল্লাহফা আকরাবুল আলমিন ইরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রাহিম আলিফুলা তিলকা আয়াতুল কিতাব আনি মোবিন এই আলিফ আলিফুলা এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর যে সম্পর্কে এর আগে অনেকবারই বলা হয়েছে মোহান আল্লাহ ইরশাদ করছেন তিলকা আয়াতুল কিতাব আনি মোবিন এগুলি হচ্ছে আল কিতাবের আয়াত সমূহ অর্থাৎ কোরআন করিমের আয়াতসমূহ অকুর আনি মোবিন এবং সুস্পষ্ট কোরআন যেমন সঠিক নূর মানে আল কোরআন আর কিতাব হচ্ছে আল কোরআন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন রোবামাওয়াজ এমন একটা সময় আসবে যখন কাফেরা এলাকা কাফারু এই কাফেররা পছন্দ করবে আকাঙ্ক্ষা করবেদ্য পছন্দ করা অথবা আকাঙ্ক্ষা করবে যে হাই লৌকানু মুসলিম যদি তারা মুসলিম হয়ে যেত আক্ষেপ করতে হবে তখন কিন্তু তখন আর আক্ষেপ করে কোনো কাজে আসবে না এই আক্ষেপ বরং সময় তখন হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ হে আল্লাপাক ইরসাদ মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদেরকে ছেড়ে দাও একুলু তারা খেতে থাক ওয়া এত আর ভোগ বিলাস করতে থাক ওয়ুলে হিমিল আমল এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক ব্যস্ত রাখুক ফাঁসা ফায়াল মন শীঘ্রই তারা জানতে পারবে মানুষ আশাই এই পৃথিবীতে নেতৃত্বের আশায় ধনসম্পদের সম্পদের সুখের জীবনের আশায় অনেক কিছুই করে পার্থিব জীবনের জন্য কিন্তু পরকাল সম্পর্কে বিশ্বাস না থাকার জন্য পরকাল সম্পর্কে ইমান দুর্বল থাকার জন্য যারা নিজেও জাতিগত মুসলিম কিন্তু তাদের কাজকর্ম ভালো নেই তাদের অবস্থা এরকম একেবারে দুর্বল পকেজও ইমান থাকার জন্য তারা সেই ক্ষেত্রে তেমন আশাও রাখে না আর এই আশা হাসিলের জন্য মেহনত পরিশ্রমও করে না আল্লাহ পাকে স্বাদ করেছেন অমা আহলাক না মিনকাতে ইল্লা ও কিতাব মালুম আমি যে কোনো জনপদকে জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করেছি সে সম্পর্কে আমি বলছি যে ইল্লা ওয়ালাহ কিতাব মালুম এই জনপদের জন্য একটি নির্ধারিত নির্দিষ্ট লিখিত সময় রয়েছে ওই সময় পর্যন্ত থাকবে তারপরে আল্লাহ পাকের ফায়সালা বাস্তবায়ন হবে মা তাসবে কমিন ওম্মাতিন আজাল্হা অমা ইস্তা খের কোনো জাতি তাদের নির্দিষ্ট সময় থেকে এগিয়েও যাবে না অথবা পিছিয়েও যাবে না যা আল্লাহ পাক লিখে রেখেছেন তাই তাদের সম্পর্কে বাস্তবায়িত হবে এবং বলেছিলাম সাল আলী আসলামকে ইয়া নজ্জিল হে ওই ব্যক্তি যার উপর উপদেশ নাজিল করা হয়েছে বলে সে দাবি করে ইন্নকাল তুমি তো পাগল নিঃসন্দেহে তোমাকে তো আমরা পাগল মনে করছি আল্লাহ পাকের সাদ করছেন লাউ মাতা আতিন আল মালায় কাতে ইনকুন্ত মিনাসিন এই কাফের মুশ্রিকরা নবী করিম সাল্লা সাল্লামকে তারা বলতো যে আমাদের কাছে তুমি ফেরেস্তা কেন নিয়ে আসো না যদি তুমি নবী হয়ে এসেছো যদি আল্লাহ রসুল হয়ে এসেছো তুমি আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছো তাহলে আমাদের সামনে ফেরেস্তাদেরকে কেন নিয়ে আসছো না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ পাক বলছেন মা নুনা জেল মালায় কাতা ইল্লা বিল হাক অমাকানু ইজাম মনজারিন আমি ফেরিস্তাদেরকে প্রেরণ করি না তাদেরকে নামাই নেয় তবে নামাই আমি সত্য নিয়ে অর্থাৎ আমার আজাব নিয়ে যখন কোনো জাতির ক্ষেত্রে আমার সিদ্ধান্ত হয়ে যায় যে এই জাতি ইমান নিয়ে আসবে না আর এই জাতিকে আমি ধ্বংস করব, তখন আমি ফেরেজ তাদেরকে নামিয়ে দিই অমা কানু এজাম্মারিন এবং তাদেরকে তখন আর অবসর দেওয়া হয় না তখন আর কোনো অবকাশ দেওয়া হয় না ইন্নাহনু নজাল্লা জিক্রাবা ইন্লাহুল্লাহ হাফেজুন আল্লাহাগুচ্ছেন নিঃসন্দেহে আমি আল্লাহ এই উপদেশ নাজেল করেছি অর্থাৎ আল কোরআন নাজেল করেছি ওয়াই ফিজুন আর নিশ্চয় আমি তার সুরক্ষাকারী আমি অবশ্যই তার হেফাজত করবো আল্লাহ পাক এই আল কোরআন নাজেল করেছেন এবং কোরআনে করিমের প্রতি আমল করার জন্য কোরআনে করিমের বাস্তবায়ন করার জন্য জীবনের সার্বিক ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস ছাড়া কোনো উপায় নেই সেই জন্য জিক্রের মধ্যে রাসুল্লা সাল সাল্লামের হাদিস তার বচন তার কর্ম তার অনমোদন এইগুলিও সামিল রয়েছে আল্লাফাক কোরআন এবং হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআনে কেরিমের আল্লা ফাকরবুল শব্দের এমনভাবে হেফাজত করেছেন যে কোনো তম তাতে কোনো রকমের কেউ বিকৃতি ঘটাতে পারেনি কোরআনের অর্থেরও আল্লাহ ফাকরব্বুল আলমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিন্তু এক শ্রেণীর বিদাতিরা পথভ্রষ্টরা এবং তাদের বিদাতি যারা বেদাতের পৃষ্ঠপোষক আলেম সমাজ তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে অপব্যাখ্যা করেছে অপব্যাখ্যা করে তাদের শির্ক তাদের কুফরি তাদের বিদাতের প্রচার প্রসার ঘটাবার অপপ্রয়াস চালিয়েছে তারপরে আল্লাহ ফাকরব্বুল আলামিন কোরআন এবং হাদিসের অনুসারী আলামায় হাক এবং আলামাই রব্বানি যারা আল্লাহ আলাহ আলম এবং আইম্মাই কেরাম এদের দ্বারা আল্লাহ ফাকরব্বুল আলমিন এই বাতিলকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং তারা অর্থের যে অপব্যাখ্যা করার চেষ্টা করেছে অর্থের বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে সেই ক্ষেত্রে আল্লাহ পাক এ অলমাই হাকের মাধ্যমে হেফাজত করেছেন কোরআন কিরমের এইভাবে রাসুল উল্লাহ সাল্লা হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন মহাদিসদেরকে সৃষ্টি করে যেসব মহাদিসের আমরা হাদিসের সহি জঈফকে সুস্পষ্ট করে দিয়েছেন সুতরাং যেই ব্যক্তি এ সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করতে চাইবে সেই ব্যক্তি আসমাই রিজালের কিতাব থেকে জারে তাদিলের কিতাব থেকে আবর্ণনাকারীদের সঠিক জীবনী জানার মাধ্যমে এবং এই বিষয়ের ওপর তাহি গবেষণার মাধ্যমে সহিদের মাঝে জাল মাঝে ফাদ করতে পারবে আল্লাহ আমি করেছি পূর্ববর্তী জাতিগুলির মধ্যে আগে যে জাতিগুলি চলে গেছে তাদের মধ্যেও নবী রসুল আমি প্রেরণ করেছি অমায়া তেহমিন রসুল যে কোন রসুল আসত যখন আসত তখন সেই রাসুলের জাতিরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো কাজা আলিকা নাসল কুহুফি কলুবিল মুজরিমিন এভাবে আমি এই রকম আচরণ পাপিদের অন্তরে বদ্ধমূল করে দিই পাপি যারা গনাগার তাদের অন্তরে আল্লাহ ফাকরবুল আলমিন এই ধরনের আচরণ নবী সাহাশাল্লামের সাথে করতে হবে তার আগে দের সাথে যেসব জাতিরা করেছে এই রকম আচরণ করতে হবে এটা আল্লাহ ফাকরবুল তাদের অন্তরে বদ্ধমূল করে দেন তাদের পাপির কারণে যেমন আল্লাহফাক বলেছেন আমি সিল লাগিয়ে দিই আমি মোহর লাগিয়ে দিই তো তাদের পাপের কারণে তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে তাদের অশিকার আর এর আচরণ করার কারণে আল্লাহাক রব্বুল আলমিন এই রকমের আচরণ তাদের মধ্যে সৃষ্টি করে দেন লাহি ওয়াকাত খালাত সুন্নাতুল আউআলিন তারা এর প্রতি এজন্য ইমান নিয়ে আসতে চায় না বিশ্বাস করতে চায় না ওয়াকাত খালাদ সন্নাতুল আউআলিন এবং পূর্ববর্তী লোকদের এই নিয়ম নীতি চলে এসেছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম আগে সৃষ্টি করেছেন তাদের মধ্যে এই নিয়ম নীতি চলে এসছে যে আল্লাহফাক তাদের পাপের কারণে তাদের অন্তরকে শক্ত করে দিয়েছেন তারা খারাপ আচরণ করেছে আম্বিয়া রসুলগরের সাথে এবং এইভাবে তাদের ইমানের তৌফিক হয়নি তাদেরকে আল্লাহফাক ধ্বংস করেছেন ওলা ফা তাহানা আলিহ বাবা মিনাসামাই ফজালুফি হেজুন লকালামা সুকাতাহ কৌ মো শৌরুন আমি যদি তাদেরকে বড়ো ধরনের মজেজাও দিয়ে দিই তারপরেও ইমানের তৌফিক পাবে না आल्लापा बोल जदिनी तरज आसमान दरजा खुली दी आकाशर द्वार के आल्लापा उन्मुक्त कर दिले फ्लू फीहुन एवं तरा उठे गल आसमान उठे गल ए रकम जी लालू तरह बोलो इन्न सुक्के नजरबंद कर दे अर्थात दृष्टि के बेधे देव नजरबंद जाते एक जिनिस आसलेकमें देखतेकमत लागे রকম আমাদের করে দেওয়া হয়েছে আমরা আসলে আকাশে উঠেনি কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমরা আকাশে উঠেছি এইরকম কথা বলে তারা সত্য থেকে ফিরে যাবে বরং আরও বলবে বালনাহানুকাম্মা সরুন আমরা এমন জাতি যে যাদেরকে জাদু করে দেওয়া হয়েছে এ নবী মোহাম্মদ সাল্লা ইসাল্লাম জাদু করে দিয়েছে এ আমাদের জাদু গেছে এই রকম কথা বলে তারা সত্যকে প্রত্যাখ্যান করবে এই হচ্ছে ওই সব পাপিষ্টদের আচরণ আল্লাহ পাক তারপরে স্বাদ করছেন আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে আসমানকে যে আল্লাহাক সুসজ্জিত করেছেন সম্পর্কে পোলাকাত আল্লাহ ইসলামা এ বুরুজা ওয়াজাই আন্না আলী নাদ আর নিঃসন্দেহে আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি বুরুজ এখানে গ্রহ নক্ষত্রকে বলা হয়েছে তারকা রাজিকে বলা হয়েছে যেগুলি আল্লাহ আকরব্বুল আলমীর সৃষ্টি করেছেন আকাশে ওয়াজাইয়াহ আলিন্ন এবং সেগুলিকে সুসজ্জিত করেছি দর্শকদের জন্য যারা দেখে তাদেরকে খুব ভালো লাগে ও হাফেজ মিন মিনকুল্ল শানুর রাজিম এবং সেগুলিকে আমি সুরক্ষিত করে দিয়েছি প্রত্যেক বিতাড়িত শান থেকে বা এই আকাশকে আমি আকাশ পথকে আমি সুরক্ষিত করে দিয়েছি প্রত্যেক বিতাড়িত শৈতান থেকে আজ শৈতান আকাশ পথে গিয়ে আল্লাহ ফাকরবুল আল ফয়েসালা সম্পর্কে জানার চেষ্টা করে ও অদৃশ্য গায়েবের কথা সম্পর্কে জানার চেষ্টা করে তাদের থেকে এই আকাশ পথকে আমি হেফাজত রেখেছি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ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 বলছেন বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজা দেওয়া হয়। আল্লাহ সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম গুলো सुरक्षित रेखे आकाश की आकाशे त ग्रह रेगुली के प्रत्येक विताड़ित शान शयतान सेना इल्ला मनीष तरह कसा मा तब शयतान चुरी सुनते चाय जदि चुरी करण शान स्वभा हे आकाश पथे गान लागू कान लागिए ओपर कथा शनार चेषा कर जो अल्लाह फकरबुल्ला आलम पक्ष के फैसला है जमानबी करीम सल्लासमे सही हदीस रेसे शही बुखारी যে আল্লাহ পাক রবুল যখন সাত আসমানের উপর আর সে আজিমে কোন ফায়সালা করেন তখন সেই ফায়সালার খবর সপ্তম আসমানে হয়ে যায় সেখান থেকে ষষ্ঠ আসমানে আসে এইভাবে ধীরে ধীরে ধীরে প্রথম আকাশে যখন সংবাদ আসে সেখানে ফেরেস্তাগন আল্লাহর ফায়সালা সম্পর্কে আলাপ আলোচনা করেন এই কথাগুলিকে শোনার জন্য জিন শয়তান সচেষ্ট হয় আর চুরি করে শুনতে চেষ্টা করে আল্লাহ পাক তাই বলছেন ইল্লা মানিস তার কাসামা তবে ওই সব জিন শয়তান যারা চুরি করে শুনতে চায় ফাত বাহ সেহাব তাদেরকে উজ্জ্বল অগ্নিশিখা দিয়ে তাড়া করা হয় বিতাড়িত করে দেওয়া হয় তাদের পেছনে উজ্জ্বল প্রকাশ্য অগ্নিশিখা তাদের ধাওয়া করে ওয়াল আর জামা দাত নাফিহা রাওয়া ওয়াফিহা মিনকুল সাই মজুন আল্লাহা বলছেন আর জমিনকে আমি সম্প্রসারিত করেছি বিছিয়ে দিয়েছি বিছানার মতো করে ওয়ালকাই নাফিহা রাওয়াসা এবং এতে এই জমিনে আমি পর্বতরাজিকে স্থাপিত করেছি ও ওয়াম্বাত নাফিহা মিনকুল্লেশাই মৌজুন আর এতে আমি উদ্গত করেছি প্রত্যেকে উদ্ভিদ থেকে যথাযথ পরিমাণে মিনকুল্লেশাই মওজুন মৌজুন অর্থাৎ মায়লুম নির্ধারিত পরিমাণে যেটা আমি জানি ওইভাবে আমি আলাই আল্লাহ রব্বুল আলমিন এতে উদ্গত করেছি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআ'িশা ওয়া মা লستم রাহুবির আজিকিন আর তোমাদের জন্য এই পৃথিবীতে আমি উপজীবিকার ব্যবস্থা রেখেছি জীবন ধারণের ব্যবস্থা রেখেছি এতে আল্লাহ পাক রব্বুল আমদর খাদ্যের আমাদের যে জীবন যাপন করতে হয় বস্তু লাগবে খাদ্য ছাড়া সে সবের ব্যবস্থা আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন ওয়া মা লستم লাহুবির আর ওই সব আমি রিজিকের ব্যবস্থা করেছি জীবন যাপনের ব্যবস্থা করেছি যাদেরকে তোমরা রিজিক দাও না অর্থাৎ চাকর নকর তোমাদের যারা অধীনস্থ অথবা তোমাদের নাবালক নাবালিকা যাদের তোমরা ব্যয়বহন করছো এদের সম্পর্কে মনে করিও না যে এদেরকে আমরা এই রিজিক দিই বরং নাহানো আল্লাহ বলেছেন যে তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি আর তোমাদের ছেলে মেয়েদেরকেও অসহায়দেরকেও দুর্বলদেরকেও আমি রিজিক দিয়ে থাকি এইরকম তোমাদের বাড়িতে যে চাকর ন করেছে তাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি কারণ অনেকের ধারণা যে আমরা খেতে না দিলে এই চাকর নকরগুলো এই জনমজুরগুলি মরে যাবে আল্লাপাক বলছেন যে অম আল্লাহ তুমলা হবে রাজে কিন আর এসব লোককে তোমরা রিজিক দাও না আমি আল্লাহ রিজিক দিই তাদের জীবনধারণের ব্যবস্থা আমি এই পৃথিবীতে রেখেছি আল্লাহ পাকের করেছেন করছেন ওয়াইমিন সঈন ইল্লা ইন্দানা হাজাইহু অমানুনহু ইল্লা বাদারি মাল আর এমন কোন জিনিস নেই বা এমন কোনো সৃষ্টি আল্লাহ পাখের নেই যে যার হান্ডার আমার কাছে নেই অর্থাৎ প্রত্যেক সৃষ্টির খাদ্যের ভান্ডার রেজেকের ভান্ডার আল্লাহ ফাকর্বুল আলমেনের হাতে রয়েছে রেজেকের চাবিকাটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের হাতে রয়েছে সুতরাং তার কাছে সুন্দরভাবে কামনা করতে হবে আল্লাহ ফাত্তাক্লাহ আজমে লুফি তালাব নবী করিম সাল্লাহি সাল্লামের সই হাদিস রয়েছে যে সুতরাং আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে আল্লাহ ফাকরবুল্লা আলমের কাছে দোয়া কর আল্লাহ পাক তোমাদেরকে দেবেন অমানু নাজহল্লা কাদারি মালুম এবং সে রেজেকেকে সে ভান্ডারকে আমি নামিয়ে থাকি নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি একে আমি নির্ধারিত পরিমাণে যা আমি প্রত্যেকের জন্য সুপরিমিত করেছি মহান আল্লাহ এর সাত করি ও আরসালনা রিয়াহা ফাল্লা কুমো খাজ আর আমি আল্লাহ বাতাসকে ভারাক্রান্ত করে প্রেরণ করি প্রথম আল্লাহ ফখরাহ বাতাসকে প্রেরণ করেন এবং বাতাসকে আল্লাফল্লা আকেহ বলেছেন লাক হাতুনের বহু বচন ওর মানে ভাড়াক্রান্ত হয়ে অর্থাৎ মেঘমালা নিয়ে ভারাক্রান্ত হয়ে এই বাতাস আসে যেই মেঘমালাতে রয়েছে বৃষ্টি সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয় ফান জাল্লা মিনাসাম্মা মান অতপার আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি ফাঁস কাই না যার ফলে তোমাদেরকে আমি পানি দিয়ে থাকি পান করতে পমা আন্তুম্লাহবে খাজ নিন আর এর রক্ষক তোমরা ছিলে না। এই পানিকে তোমরা রক্ষা করতে না যদি আল্লাহ পাক তোমাদেরকে পানি না দিতেন যেমন আল্লাহ পাক এর সাদ করে হ্যাঁ সুরাত যে আচ্ছা তোমরা বলো তো ইন আসবাহ তোমাদের পানি যদি জমিনের গভীরে নেমে যায় হামাইয়ুমবে মাই মাই তোমাদের জন্য মিষ্টি পানি কে নিয়ে এসে দিতে পারে আল্লাহ পাক যদি লোহনা পানি ছাড়া কোনো পানি তোমাদের না দেন তাহলে কোন শক্তি আছে যে তোমাদের খাবার যোগ্য পান করার যোগ্য পানি তোমাদেরকে নিয়ে এসে দিতে পারবে ওমা আন তুমলা এর রক্ষক তোমরা ছিলেনা ওয়াইনুল আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রাণ দান করে থাকি জীবিত করে থাকি আমি মৃত্যু ঘটিয়ে থাকি ওয় নাহনুল ওয়ারেসুন এবং আমি আল্লাহ হচ্ছি চূড়ান্ত উত্তরাধিকারী আমি সব কিছুর ওয়ারেস হবো যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম একাধিক আয়তে বলেছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর সবকিছুর মালিকানা আল্লাহ পাকের দিকে ফিরে আসবে সবকিছু আল্লাহর কাছে সারা পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে সমস্ত সৃষ্টি আর সবকিছুর মালিক হবেন আল্লাহ আল্লাহ পাক হচ্ছেন ওয়ারিস এবং আল্লাহ পাকুল্লা আলমিন এই পৃথিবীর ওয়ারে বানিয়ে থাকেন সৎ কর্মশীলদেরকে মহান আল্লাহ তারপর এরশাদ করছেন ওয়াল্লা কাদ আলম নাল মুস্তকিন আলম নাল আর নিঃসন্দেহে আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে যারা অগ্রগামী যারা আগে বেড়ে রয়েছে ভালো কাজ করি। ওলাকাত আলিম না নিশ্চয় আমি জানি আলমোস্তা হেরিন যারা পিছনে থেকে যায় আল্লাহরুল হাকিম আলিম আর নিশ্চয়ই তোমার প্রতিপালক হে নবী মোহাম্মদ সাল্লাম তাদের একত্রিত করবেন কেমতের দিনে বিচার দিবসে এবং তিনি প্রজ্ঞাময় আর তিনি সর্বজ্ঞ সব কিছুই তিনি জানেন আল্লাহাকে ইরস্বাদ করছেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতিকে মানুষকে অর্থাৎ প্রথম মানুষকে আদম আলি সাল্লামকে মিন সালসালি মিন হামাই মাসনুন। কালো শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে হামাই মাসনুন বলা হয় দুর্গন্ধযুক্ত কাদাকে পানি মিশ্রিত যে কাদা এবং দীর্ঘদিন পানিতে পচেছিল এবং তাতে দুর্গন্ধ হয়েছে একে বলা হামাই মাসনুন। আল্লাহ ফাঁকরা এই রকম কাদাকে নিয়ে আদম আলি সাল্লামের গঠন দিলেন এবং সেটা যখন শুকিয়ে গেল সেটা হয়ে গেল সালসাল সাল ঠনঠনে হয়ে গেল। আর সেটা শুকিয়ে যাওয়ার পরে যদি সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় ফাখার এই জন্য ইনসানা মিন ইমসান মিনসাল সালিন কাল ফাখার আল্লাহাক বলেছেন একটি আয়তি যে এমন ঠনঠনে করে দিলেন যেন হচ্ছে যে জ্বালানো মাটি আল্লাহ ফাকরাবুল্লা আলম আদম আলিয়ালামের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন স্তরের কথা বিভিন্ন অবস্থার কথা বর্ণনা করেছেন কোরআনে কারি মে জন্য এক জায়গায় বলেছেন খালাক হমিন তোর আব আল্লাহফাক শুকনো মাটি থেকে তৈরি করেছেন তারপরে আল্লাহফাক বলেছেন মিন তিন কাদা থেকে আল্লাহফাক তৈরি করেছেন এখানে আল্লাহ ফাকরাবেন কাদার বিশেষ একটা অবস্থার কথা হামাই মাসনুন বলে বর্ণনা করেছেন সালসাল তারপরে যখন সেই গঠনটা তৈরি করার পরে শুকিয়ে গেলো তখন যে অবস্থাটি ছিল তার নাম হচ্ছে সালসাল যে ঠিকরের মতো ঠনঠনে হয়ে গেছিল আল্লাহাক রবুল্লান বলছেন ওয়াল জানি সমুম আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি তার পূর্বে তাহলে মানব জাতির আগে আল্লাহাক জিন জাতিকে সৃষ্টি করেছেন নারিস সমুম লে শিখা থেকে আগুনের লিহান শিখা থেকে আল্লাহাক সৃষ্টি করেছেন ওয়াইর্বালী মালায় মিন হামাই মাসনুন্ন স্মরণ করো যখন তোমার প্রতিপালক বললেন ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে যে ইনি খালে কোন বাসারা আমি মানুষকে সৃষ্টি করব। মিন সালসাল ই মিন হামাই মাসন দুর্গন্ধযুক্ত মাটি টালো এবং যেটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে ঠনঠনে হয়ে গেছিলো তা থেকে সৃষ্টি করেছি ফায়াসা তু যখন তাকে সুঠাম করলাম সুন্দর গঠন দিলাম অনাফাক্ত ফি হেমির রুহি এবং তাতে আমি ফুৎকার দিলাম ফাঁকাউল আহু সাজেদিন তখন তোমরা হে ফেরেশ তারা তোমরা তাকে শেষদায় অবনত হয়ে যাও এই সম্মানের শেষদার তাজিমের শেষদার আল্লাপাক রব্লুল আলমিন আদেশ করেছিলেন ফেরিস তাগণকে ফাসা জাদ আলমালকুল্লাজমা সুতরাং সমস্ত ফেরিস সিজদা করেছিলেন আদম আলি ইসাল্লামকে কারণ তার আল্লাহ পাকের অবাধ্য ছিলেন না বরং অনগত বান্দা লাস আল্লাহমা আমার রহমায় ফ্যালুন আমায়ু মারুন তাদের কথা আল্লাহ পা কোরআনিকনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাখের আদেশে তারা বিরুদ্ধাচরণ করেন না আর যা কিছুই তারা আদৃষ্ট হন যে সম্পর্কে তাদেরকে আদেশ দেওয়া হয় তা তারা পালন করেন ইল্লা ইবলিসা তবে ইবলিস আবা সে অস্বীকার করেছিল আইয়া সাজেদিনারীদের অন্তর্ভুক্ত হইতে কাল আইয়া ইবলিস আল্লাহা বলেন হে ইবলিস মা আল্লাহ কল্লা তা কোনদিন কি হয়ে গেছে তোমার যে সেজদাকারীদের দলে তুমি সামিল হলে না কাল তখন ইবলিস বলেছিল লাম আনলি আসালে বাসারিন খালাকল সালিমিন হামাই মাসনুন আল্লাহ পাক রান বলছেন যে ইবলিস করতে পারি না যে হচ্ছে মানুষ যাকে আল্লাহযুক্ত কাদা থেকে শুকিয়ে যাওয়া ঠনঠনে মাটি থেকে কালা ফখরজ মিনহা তখন আল্লাহ পাক বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও ফাইন না জিম তুমি হচ্ছে বিতাড়িত আমার রহমত থেকে বঞ্চিত বিষপ্ত ওয়াইন্না আলী কালাহনাতে ইয় দিন আর তোমার ওপর অভিশাপ হতে থাকবে ক্যামত পর্যন্ত বিচার দিবস পর্যন্ত প্রতিদান দিবস পর্যন্ত কালা রব্বি ফাহনুদের এলাহিয়ামসুন তখন আল্লাহর কাছে দরখাস্ত করল ইবলিস যে আল্লাহ আমাকে ছাড় দাও অবসর দাও ক্যামত পর্যন্ত পুনরুত্থানের দিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করব কালা ফাইন্না কামি আলমুন আল্লাহ পাক বললেন যে ঠিক আছে তোমাকে অবসর দেওয়া হইলো এলাহাম ওয়াক মালুম নির্দিষ্ট সময়ের দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হইলো আমি এখানে আজকের তফসির শেষ করছি আল্লাহ ফাকরবুল আলমীর যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন এবং ইবলিসের রাস্তা থেকে আল্লাহ ফাকর আবুল আলম যেন আমাদের হেফাজত করেন আমাদেরকে যেন আম্বিয়া রসুলগনের রাস্তায় চলার তৌফিক দান করেন আমাদের শত্রু যে ইবলি সই শত্রুর কবল থেকে আল্লাহ ফাকর রবুল আলম যেন আমাদের রক্ষা করেন সুবাহানর্বিকারবুল ইস্তম এসেফুলসালাম আলমুর সালীম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন